লি মি নই ক নিজি উল্লম বিলি ওম উল উল ইব রহিম ইসি জিলিম ইসি ইস কুবল ওসিম উঁচিয় বিম লু ফি কুব আহম্ন লহু মুসলিমুব চল ইসলামিদীন ফল মিন ওহ অ মিন কই ফ দিলহ কৌমং ক্যফর বদমনি হক অজ অহু অজ মুলবীন হু দিল উল ইক জজ উহম অন্নলিম ইক اللَّهِ সি অজমিন খালি দিন فِيهَا সসালামালিকারকাত ان الحمد لله نحمده من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله اله الله وحده لا الله تعالى عليه وعلى اله وصحبه وسلم تسليما ফক ইমাম সমস্ত প্রশংসা রবুল আলমিন আমাদের কি আল্লাহ রবুল আলমিনের মনোনীত দিনের কথা शिखारन् शिख शार् शारन् इसलमिक सेंटर दाम के हजर पर चौदोश चल्लिस हिजड़ी शेष हुई चौदहश एकचल्लिस हिजड़ प्रथम मासिख आज के छय महर्रम सत महर्रम सत महर्रम चौद्द एकचल्लिश हिजड़ी तेई नतून बचरे নিয়ে আমাদের আলোচনার সুযোগ দান করেছেন তৌফিক দান করেছেন এই জন্য আল্লাহ রব আলিনের সুক্রিয়া করি আলহামদুলিল্লাহ পৃথিবীতে এমন মুসলিম কমি আছে যাদেরকে আল্লাহ दिन शिखार्जबा शख मनोन कर सब चाहते आखरकाम कुरआन आब तुम सब चाह उत्कृष्ट मानूष भलो मानूष जर मध्य कल्याण रही हे ओ सब लोक যারা কোরআনের কথা শিখে অথবা শিখায় সেটা সরাসরি দীর্ঘ দশ বছর সর্বোত্তম ব্যাখ্যা হচ্ছে আল কোরআন করিমের পরে রসুল সালাহ সন্না হাদিস হাদিসের চর্চা হোক কারণ হাদিস ব্যাখ্যা ছাড়া হাদিস সম্পর্কে জ্ঞান অর্জন করা ছাড়া সম্ভব নয় যেমন সম্ভব নয় আমল করা সম্ভব নয় হাদিস এর প্রতি আমলকে উপেক্ষা করে তাহলে আমলের আগে এলম হাসিল করতে হবে সুতরাং কোরআনে করিমের জ্ঞানের সাথে সাথে জ্ঞান সম্পূর্ণ হবে না धारा शुरू कर शेष दिखेल कैकटा छयोचना दर्श शेष कर इमान शुरू कर हजर पर इसे আজকে দ্বিতীয় পর্ব কিতাবল ইমানের যেই কথাগুলি আয়াত আটটি আয়াত রয়েছে এবং তার সাথে বেশ কিছু হাদিস এবং আসার রয়েছে সাহাবাই কেরামদের তাহলে আল্লাহমাইন যেগুলি এমাম বখাই রহমা হল্লাহ এই প্রথম অধ্যায় কিতাবুল ইমানের পর্বে প্রথম অধ্যায়ে নিয়ে এসেছেন সেগুলি ব্যাখ্যা পেশ করব ইমাম বকরছেন কিতাবল ইমান এ হচ্ছে ইমানের অর্থায় ইমান সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছি ইমান কি আশা করি মনে আছে একটি নাম না একাধিক বস্তুর নাম একাধিক বস্তুর নাম কি কি কয়টি বস্তুর নাম তিনটি বিষয় বা তিনটি বস্তুর সমষ্টির নাম হচ্ছে ইমান কি একজন যে বলবেন হাত মানে হাত হয়েছে হ্যাঁ অন্তর থেকে কি করা আগে অন্তর থেকে অন্তর থেকে বিশ্বাস করা দুই নম্বর দ্বারা স্বীকৃতি দান করা অঙ্গীকার করা হ্যাঁ আমল আর খান বাড়ে অঙ্গ প্রতঙ্গ দিয়ে কাজে পরিণত করা বাস্তবায়ন করা এই তিনটি বিষয়ের সমষ্টি নাম হচ্ছে ইমান पूर्ण जत त्रुटी थकान कि धीरे धीरे दुरबल शुद्ध अंतर्विश्वास नाम ईमान नंत ना विश्वास कर ले ममिन मुस्लिम होते पारे ना। स्वीकार कर मुस्लिम सदान कर तौहि सक्र प्रदान मुहम्मद सोल्लाहर शेष रसुलर सक्य प्रदान करथेष नई अर्थात एक जो मानूष এই দুটো কে মানে অন্তর থেকে বিশ্বাস করে যে আল্লাহ এবং তার সাথে কোনো আমল নেই অথবা প্রথম যে আমলটি সেটা হচ্ছে পাঁচক সালাত নেই তাহলে সেই ব্যক্তি মমিন মুসলিম হতে পারে না সহজ কথায় যে কথাগুলি বিস্তারিত বলেছি আজকে এই সংক্ষেপে এই কথাটুকু মনে রাখবেন আমল হইতেই হবে যারা বলছেন নামাজ ত্যাগকারী বড় কাফের তাদের না কাছে আর যারা বলছেন যে সলাদ এমন একটি গুরুত্বপূর্ণ ফরজ আমল যে সলাদ যদি ত্যাগ করে কেউ তাহলে সে কাফের হয়ে যায় তাহলে সলাতের আমল থাকতেই হবে আমলের অনেকগুলি আমলের মধ্যে কি থাকতে হবে অন্য যত ঘাটতি হবে তত বেশি ইমান কি হবে দুর্বল হবে যত আমল বাড়বে তত বেশি ইমান বাড়বে বৃদ্ধি পাবে ইমান বাড়া আর কমা এ একটি বিষয় আসবে प्रमाण कर उद्देश्य आयत ग ইসলামের ভিত্তি স্থাপিত হয়েছে পাঁচটি বিষয়ের ওপর পাঁচটি বিষয় পাঁচটি স্তম্ভ রয়েছে পাঁচটি খুঁটি রয়েছে যে পাঁচটি খুঁটির উপর ইসলাম কি হয়েছে ইসলাম প্রতিষ্ঠিত হয়? কানে ইসলাম ইমান কয়টি ছয়টি এই ছয় পাঁচ এগারোটি ইমান ইসলাম ছাড়া হইতে পারে না আর ইসলাম ইমান ছাড়া হইতে পারে না সুতরাং ছয় আর পাঁচ जब आप मध्य तमिन मुसलिम से मम्मक्य आस्तारित आलोचना जो शुद्ध इसलम तरह मध्य ईमान प्रवेश जामान कलो तक इसलम ढुके पड़े আর যখন দুটোকে পাশাপাশি একসাথে বলবো ইমানের কথা আলোচনা করলাম ইসলামের কথা আলোচনা করলাম তখন ইমানের সম্পর্ক ভিতরের বিষয়গুলি সাথে দেখেন ইমান ইমানের ছয়টি পিলারের সম্পর্ক কিন্তু বিশ্বাসের সাথে জি হ্যাঁ আমন্তি অকুত অরসলি অলি অমিল খাই ইমান বিশ্বাসের সাথে স্বীকৃতি দান করা আমলের সাথে সম্পর্ক কম হ্যাঁ আসল সম্পর্ক হচ্ছে বিশ্বাস এবং স্বীকৃতির সাথে যেগুলি আরকান ইমান ইমানের ফিরারিগুলি যখন ইসলামের আরকান বলবামের অনেকগুলি হাদিস রয়েছে মর্ম ইসলাম হচ্ছে কি যে তুমি সাক্ষ্য প্রদান করবে শুধু কলমা বলবেন না দেশি কথা ইসলাম শিখেন ইসলামের উত্তে কোরআন হাদিস থেকে সত্য হক মাবুদ হচ্ছেন একমাত্র আল্লাহ কথার কি করবে সাক্ষ্য প্রদান করবে আরও সাক্ষ্য প্রদান করবে যে মোহাম্মদ সাল্ল তাহলে শুধু ক্যালেমার নাই সহজ ভাষাই সহিটা মুখস্ত পারথম তারপরে তোকে মুসলা সলাৎ কায়েম করবে সলাৎ কায়েম করা মানে যখন আপনার ইচ্ছে না चाहिए अपना सम्पर्क बाह्यिक विषय सदाना सी दिल बाह्य विषय সালাদছেন পাশাপাশি রাখবেন ইমান এবং ইসলাম মমিন মুসলিম তখন অন্তরের সাথে সম্পর্কিত বিষয়গুলি হচ্ছে ইমানিয়াত আর বাহ্যিক অবস্থা আমলের সাথে সম্পর্কিত বিষয়গুলি হচ্ছে ইসলামিয়াত বা ইসলামিক বিষয় ইসলামের বুনিয়াদ পাঁচটি বিষয়ের অপর কিম রয়েছে তাহলে বুঝা গেল যে ইসলাম বা ইমান আর ইসলাম আর ইমান যখন একই জিনিস তো একটা বিষয়ের নাম নয় প্রথম এই অধ্যায় দিয়ে বুঝিয়ে দিলেন উদ্দেশ্য যে ইসলাম শুধু বিশ্বাসের নাম নয় পাঁচটি বিষয়ের নাম হচ্ছে ইসলাম আর ইসলাম আর ইমান একই জিনিস ভাবর কি একই জিনিস ওহল উন্িদ ওয়ান আর সেটা কথার নাম समस्या हम शुदू तस्दी अंतर विश्वास नाम नाम और क्जे नाम, काजेन नाम। तो कथार नाम क्या ना ना जी हाँ अंतर कथा अंतर कथा मन कथा भाई मन कथा जी तरह मनो किता जी हाँ जेटा विश्वास करें मन কথা আর মনের কৌলুল কাল এখানে একটি কথা বলে কথা যেটা আমি আমাদের ভাষাগত উদাহরণ দিয়ে বুঝিয়ে দিলাম যে এটা ভাই আমার মনের কথা হ্যাঁ এটা আমার মনের কাজ মনের কাজ ভালোবাসা আল্লাহকে ভালোবাসি সবচেয়ে বেশি আল্লাহর সবচেয়ে বেশি ভালোবাসি দিনকে ভালোবাসি হ্যাঁবাসি মাহাতুলি তাবেইনদের স্বর্ণযুগের মানুষদেরকে ভালোবাসি মমিনদেরকে ভালোবাসি আলম আলামাকে ভালোবাসি আল্লাদিনের খাদেমদেরকে ভালোবাসি কিসের স্বার্থ কোনো দুনিয়ার স্বার্থ নেই চেনে আর না চেনি সারা বিশ্বের মোমেন মমেন সবাইকে ভালোবাসি এটা হচ্ছে আমালুল কাল অন্তর আমল এই কাজটা কি দিয়ে করেন না মুখে ভালো লাগে না বলতে আমার মনের কি মনের মানে মানে কর্ম আমল তো এম বখারি বলতে চেয়েছেন যে ইমান শুধু একটি বিষয়ের নাম শুধু বিশ্বাসের নাম নয় কৌলুন মানে কৌলুল কালবে কৌলুল্লে সালে কথা মনেরও হয় আর কথা জিভার জবানের বাক শক্তি রহায় ইমানের নাম শুধু তাই নয় আর জবান দিয়ে ভালো কথা আল্লাহাম কেন বলছি এগুলো হচ্ছে আমল জো কোথেকে আসছে আমার ইমানের চাহিদা থেকে আসছে আমার ইমান আছে বলে এগুলো কথা বেরোচ্ছে না হলে নাস্তিকদের মতো কথা বেরোতো না হলে বেদিনদের মুশ্রিকদের মতো যারা বহুত্ববাদী তাদের মতো কথা বের শুধু কাছে চাইছি বলছি আর কিউ বলছে যে আমার পীরের দান আমার বাবার দান কারো মায়ের দান পার্থক্য কেন আমার সান ও পার্থক্য আছে মুশ্রিকের জবানের আমল আলাদা আর একজন মহিদ মমিনের জবানের আমল আলাদা তো অন্তরের কর্ম জবানের কর্ম আর অঙ্গ প্রত্যঙ্গের কর্ম অঙ্গ প্রত্যঙ্গের কর্ম সমস্ত আমল সমস্ত আমল যে আমল সম্পর্ক সম্পর্কের সাথে अंग प्रतंगे साथी दसुदी से सब रेज एक ही रकम न बर एकजे सब समय इमान थे मुहूर्ते मुहूर्तेमान कमना तो, तो आगे आपनार इमान दिन। एकी नहीं। जी हाँ श्रियम सेमान एक ही रकम ना अपनी हजर एहरामपुर एहराम अवस्था एक ही नी हाँ মসজিদে হারামে আছেন মসজিদে নবীতে আছেন বাইরে আছেন একই রকম আপনার পরিবারের সাথে কোনোদিন নামাজে এত আপনার পুসু মন লেগেছে নামাজ পড়ে আপনার যেন বিশাল একটা শান্তি পেয়েছেন আর কখনো নামাজ সলাত আদায় করলেন কিছুই পেলেন না সেখান থেকে শুধু আপনার অঙ্গ প্রতঙ্গ নাড়াচাড়া দেওয়া ছাড়া মনে হচ্ছে তার থেকে কিছুই পেলাম না তার মানে আপনার এখানে অনেক কম বেশি আছে আর কমে যখন বাড়ে কোনো কিছু সম্পর্কে বলবেন তাহলে আপনাকে এই যুক্তি মেনেই নিতে হবে যে যেটা বাড়ে সেটা অবশ্যই কমে যেটা বাড়ে সেটা কমে যেটা কমে সেটা বাড়ে জি এই কথাগুলি এই বললেন যে কিছু কিছু হ্যাঁ ভ্রান্ত আকিদার অনুসারী দেয় তারা এই ক্ষেত্রে নেই তারা বলছে ইমান একটি বিষয়ের নাম কয়েকটি বিষয়ের সমষ্টি নয় এখানে একটা দ্বন্দ্ব ছিল যেটা খন্ডন হয়ে গেল আর দ্বিতীয় হচ্ছে যে এক দল বলছেন যারা আহলে সন্নাত নয় এই ক্ষেত্রে ইমানের ক্ষেত্রেই বরং আহলে বেদাত তারা বলছে যে ইমান কমেও না বাড়ে না ইমান কমেও না আর বাড়েন না একটা খোঁড়া যুক্তি ইমান যদি কমে তাহলে তো কুফুরি চলে আসবে বা মোনাফিকি চলে আসবে সুতরাং আমরা কমান মানতেই পারি না যখন কমে না তাহলে বাড়ে না কারণ যেটা কমে মানলে বাড়ো মানতে হবে আপনাকে সেজন্য তারা ইমান কমে না বাড়েন না কারো ইমান না কি কমে না বাড়েন না যদি কমে না বাড়ে আসল ইমানটা হাতি কাতুলি একই অবস্থায় থাকে যদি একেবারে যদি হাতি কাতুলি মানছে এবার ইমানের মর্ম কথা আসল যে মর্মটি সেটাও যদি নেওয়া যায় তবুও সেটা বাড়ে এবং কমে এটাও ভাবে শোকমারা বলেছেন আহলে সন্তের আহলে তাদের খন্ডন করতে গিয়ে ওরা বলছে কথাটি তখন তাদের খন্ডন বলছেন যে আপনার অন্তরের অন্যান্য সমস্ত কাজ অন্তরের যে কাজগুলি আছে অনেক কাজ অন্তর দিয়ে আমরা করি সেগুলি বাড়ে আর কমে খুশি হওয়া কিসের কাজ আমার চেহারাটা খুশি বলে না মনটা খুশি বলেন তাহলে খুশিটা কাজ আমালুল কমে না না না একই রকম আপনার খুশি সারা জীবনে একই রকম আপনার বিবাহের দিনের খুশি আর আপনার ভাইয়ের বিবাহের খুশি একই রকম জি আপনি আজকে বিশাল কিছু পেয়েছেন আলহামদুলিল্লাহ আর আপনার মাত্র মাসে পঞ্চাশ টাকা বেড়েছে এবছর পঞ্চাশ টাকা খুশি সমান মোটেই না না। আপনার ঘরে প্রথম ছেলে সন্তান এসেছে বা মেয়ের সন্তান এসেছে সেই খুশি আর একটা হচ্ছে আপনার বোনের খুশি সমান মোটেই না কেউ মানবেনা এই কথা অবাস্তব কথা অন্তরের একটি কাজ হচ্ছে শোক দুঃখ কষ্ট মনের কষ্ট মন কষ্ট একই রকম कारो मा मारा गो स्त्री मारा गया अंतर जेमन कम बसिम खुशी शोके सुखे आनंदे कष्ट अंतरे कम बसि ठीक तेम इश्वस কম আর বেশি হয় যারা এই আহলে সন্তিদে তারা বলে যে এইটা আমলের কারণে কম বেশি হয় না আরো আর রাখেন তারা বলে যে বহিরাগত অবস্থার কারণ মানে অন্তরের যে ইমানটা ওইটা কমে না বাড়েন না বহিরাগত অবস্থার কারণ বহিরাগত অবস্থা হচ্ছে যেদিন অনেক নেকির কাজ করলো তখন ইমান বেড়ে গেল এই অর্থে অনেক কান্নাকাটি করে দোয়া করেছেন আর একদিন সারাদিন কিছুই নেই বলছে এই আমলগুলির কারণে বাড়ে আর কমে কিন্তু আসলে মান বাড়ে কমে না এটাও বলব এই মত সন্দেহপূর্ণ কারণ যে কিতাবগুলির বরাত দিয়ে বলা হয়েছে ইমাম বোখারির মতাম আবহানিফার মত হচ্ছে এটি ইমাম আবুহানিফার কিতাব এগুলো না তার পরে লিখে তার সাথে সম্পৃক্ত করা হয়েছে এটা একটা অনেক বড় বিষয় যার ফলে এটা স্বীকৃত নয় যে আসলে কি আবুানিফা মহল্লার মত এরকম ছিল যে ইমান একটি বিষয়ের নাম আর কমে না। তবে যারা অনুসারী বলে পরিচিত তাদের এটি হচ্ছে মাসলা আকিদার ক্ষেত্রে এখানে কিন্তু তাদের সাথে একটা পার্থক্য রয়েছে আহলে সনাত জামাতের মহাদিস রাম আহলে হদিস এবং সমস্ত আইমা রাম বলছেন যে ইমান হচ্ছে তিনটি বিষয়ের সমষ্টির নাম একটি বিষয়ের নাম নয় এক দুই নম্বর হচ্ছে যে ইমান কমে আর বাড়ে সকলের ইমান সমান নয় একই রকম নয় আর তার সাথে সাথে একই লোকের সব সময় ইমান একই রকম থাকে না কমে আর বাড়ে এর বেশি আর এই ক্ষেত্রে বেশি বলার প্রয়োজন মনে করছি না দলিল গুলি শুনেন যে ইমান বাড়ে কমে তার মহান করে তাদের ইমান তাদের যে পূর্ব ইমান আছে অলরেডি ইমান আছে যেমন আমরা জন্মসূত্রের মুসলিম মমিন আমাদের ইমান আছে না নেই বলছি এই ইমানের সাথে তাদের ইমান যাতে আরো বাড়ে তখন যেটা বাড়ে সেটা একটু আগে কি ছিল কম ছিল দ্বিতীয় দলিল সুরায় কাহের আত্মবর্তি আরো আল্লাহ বলছেন হুদা এই যে যুবকরা ওই যে কাহা ফের যে ঘটনায় রয়েছে যে যুবকরা ইমান নিয়ে সেই গুহায় আশ্রয় নিয়েছিল আল্লাহ বলছেন যে তারা কয়েকজন যুবক ছিল তারা রবের প্রতি থেকে তারা তৌবা করে মমিন মুসলিম হয়ে গেছিল কুফরির ধর্ম সির্কের ধর্ম তারা পরিত্যাগ করেছিল আমানবের মজিদ না হুম হোদা সুতরাং আমি তাদের হেদায়তকে বৃদ্ধি করে দিয়েছিলাম তাহলে বুঝা গেল হেদায়ত বৃদ্ধি হয় আর হেদায়তের ইমানের হেদায়তায় আলহামদুলিল্লাহ দিন শিখে শিখে তাদের ইমান বৃদ্ধি পাচ্ছে আর অনেকে আছে আগে ইমান ইসলামের অবস্থা ভালো ছিল এখন তার সর্বনাশ হচ্ছে না অনেকে আছে অনেকে ধর্মিক ছিল তারপরে হওয়ার সংখ্যা একেবারে কম ঠিক তেমনি সহিদার অনুসারী হওয়ার পরে ভ্রান্ত আকিদায় চলে যাওয়ার সংখ্যা একেবারে কম এর বিপরীতটা দেখবেন যে অমুসলিম হ্যাঁ মুসলিম হচ্ছে এর সংখ্যা অনেক বেশি ঠিক তেমনি ভ্রান্ত আকিদার ভ্রান্ত পথের অথচ মুসলিমরা বর্তমান যুগে সবচেয়ে দুর্বল দুর্বল বুঝতে পারছে যে ইসলাম গ্রহণ করা মানে আমি দুর্বল হয়ে গেলাম তারপরেও আসছে ছুটে আসছে আর সহজে ফিরে যায় না সহজে ফিরে যায় না যদি সে ইসলাম জেনে যেভাবে কবুল করতে বলেছেন তৃপ্তির সাথে যদি করে কখনো মূর্তাধ হবে না ঠিক তেমনই সহি চলে যাক বড়ই কষ্ট হচ্ছে বড়ই জুলমের শিকার তারপরেও শির্বেদাদের দিকে ফিরে যায় না জি হ্যাঁ এটা কি প্রমাণ করে যে কোরআনাকে সাহাবাই ইমান ইসলামের মতো হইতে হবে যে আকিদ আমল সেই যুগে ছিল সালাফদের যুগে সাহাবাই যুগে সেই আকিদ আমলটা আমাদের হইতে হবে এর ভিন্ন কোন আকিদ আমল চলবে না সেটা হচ্ছে ভ্রান্ত পথ এটা যারা বুঝে নেওয়ার পর চলে আসে তাকে খেয়ে ফিরাতে পারছেন না এটা প্রমাণ করে যে সহিদাই হ্যা সালাফদের সালাফদের ছেড়ে যাওয়া ইসলামটাই হচ্ছে হক এবং সালাফি মান হাজটাই হক আহলে হাদিস আর মহাদিস মান হাজটাই পথটাই হচ্ছে হক জি এগিয়ে আসে আল্লাহ ওদের হেদায়তকে আর কি করেন বাড়িয়ে দেন বৃদ্ধি করে দেন এর দ্বারা কি বোঝা গেল হ্যাঁ যে হেদায়ত আর হেদায়তটা হচ্ছে ইমান ইসলামের সেটা বাড়ে এটা কি হয় আপনারা নিজের নিজের ওজন করেন নিজের ওজন নিজে আমি গত বছর বছর বা আগে কেমন ছিলাম আকিদার ক্ষেত্রে অনেকে দুর্বল ছিল অনেকের আকিদার সহি আমলে অনেক ত্রুটি ছিল এখন অনেক পাপ থেকে মুক্ত হয়ে গেছে আলহামদুলিল্লাহ হ্যাঁ তারপরে অনেক নেকির কাজ বেড়েছে আলহামদুলিল্লাহ সময় ছিল আরেক বিবির হেজাবো ঠিক আছে কিন্তু দেখা যাচ্ছে যে আপনার দৈনন্দিন সকাল সন্ধ্যার জিকির আজকার ছিল না এখন মাসা সকাল সকাল জিকির ছাড়া আপনি মোটেই আপনার দিনপাত হয় না सकाल उठे प्रथम बाढ़ा मनी आल्लादायक चेस्टा करें आल्ला कर मास चले पड़ी ने गाल सन्दे जिगे राज्य से आप्ते राज मासे একবার করে রূপ চেহারা দেখাইতে আসি দিনী ভাইদেরকে তাহলে বুঝতে হবে যে আপনার অবস্থা খারাপ হইতে চলেছি আপনি এখন কি করেন সংশোধন করেন ইসলাহ সুযোগ আছে ইসলাম করেন আপনি একসময় আপনি দাওয়ার কাজ করতে মাসা নিজে নিজেও হয়ে পরে কত লোককে সহি রাস্তা দেখিয়েছেন এখন আপনি বিভ্রান্তির দিকে আপনাকে দাওয়াত দেওয়ার প্রয়োজন হয়ে গেছে ভাই চলেন ইসলাম দিন শিখেন না না তাহলে আপনার অবস্থা খারাপ হয়েছে আল্লাহ হেদায়ত করেন আপনাকে এবং আপনি নিজের চিন্তা করেন যে আপনার কি পরিণাম ভালো নয় কিন্তু না আমি না কারণ ধীরে ধীরে আপনি আমি সকলে কোন দিকে যাচ্ছি দুনিয়ার দিকে না দিকে কবরের দিকে যাচ্ছি ভাই হ্যাঁ যেখানে কি হিসাম ওই দিকে যাচ্ছি সুতরাং যেখানে আমি কদম বাড়াচ্ছি আমি এরকম হওয়া উচিত এই নয় অনেকে হতভাগ আছে 30 বছর চল্লিশ বছর কোনো দোষ ছিল না কোন মেয়ের সাথে তার মানে খারাপ সম্পর্ক ছিল না আউজ এখন এই ফেতেনার যুগে নেটের যুগে কি চরিত্র আপনার ইমান বাড়ছে না কমছে আপনি চিন্তা করুন আল্লাহ যেন বোঝার অভিজ্ঞ দান করেন হ্যান আল্লাহ ওই ব্যক্তি যে ব্যক্তি এই আত্মকর্জর্চর করতে পারছে আমি আমল আকি সুন্দর করতে পারছি না আরো খারাপ হচ্ছে আর এটা করে যদি ভালো হয়ে যেতে পারেন এল হ্যাঁ আমল আর দাওয়াত বাড়ছে আমার দিনের জ্ঞান বাড়ছে বাড়ছে বাড়ছে আমল দিনের দাওয়াতের কাজ আলহামদুলিল্লাহ বাড়ছে আরো কিছু করতে পারছি তাহলে বলেন আলহামদুলিল্লাহ কিন্তু ধীরে ধীরে ঠান্ডা হয়ে যাচ্ছে আপনাকে খুঁজে আর পাওয়া যায় না তাহলে জানলেন যে ভাগ্য খারাপ উল্ট অন্য জায়গায় খুঁজে পাওয়া যাচ্ছে আড্ডা দিতে তাহলে ভাগ্য খারাপ আপনার চলেন বলছিলাম দলিল গুলি ইমাম বখ্লা নিয়ে এসেছেন বললাদো এবং তাদেরকে আল্লাহ তাকুয়া প্রদান করেন তাহলে বোঝা গেলো যারা হেদায়ত হওয়ার চেষ্টা করে আল্লাহ কি করেন আরো তাকে নিয়ামক হিসাবে যখন তুমি চেষ্টা করেছ দেখো আরো বোনাস নেওয়া আরো হেদায়ত করবো তোমাকে আরো পথে তোমাকে আরো বৃদ্ধি করব। আর আল্লাহ তাকুয়া দান করেন আল্লাহ করবেন কি বাড়ে হেদায়ত ইমানের দিকে হেদায়াত দিকা বাড়ে আল্লাহর পক্ষ থেকে তাহলে ইমান যখন বাড়ে তখন কারো কমে তারপরে আল্লাহ বলছেন হ্যাঁ কয়টি আয়াত হলো ভালো করে করেন দেখি এক দুই তিন চার হয়ে গেছে পাঁচ নম্বর হয়েছে তারা ইমানে বেড়ে যায় মানে ইমানের ক্ষেত্রে তারা কি করে অগ্রগামী হয় আজদাদ আল্লা মানু হচ্ছে ফিরল আজ বা থেকে সুতরাং তাদের ইমান বৃদ্ধি হয় বা তারা ইমানের ক্ষেত্রে পরিবর্তন এক সময় চেষ্টা করেও অন্তর নরম হইত না আর এখন সবসময় অন্তরটা নরম থাকে ভালো লক্ষণ আলহামদুলিল্লাহ এখন সবসময় অন্তরটা যা নরম কান্না কান্না ভাব অহংকার মুক্ত ছোট লাগে নিজেকে লাগে কখন যে মত চলে আসে কখন যে মালাকল পেতে আছে জানি না এখান থেকে বেরিয়ে যেতে পারবো কিনা কখন যে হান চলে যেত আল্লাহর কাছে হিসাব দিতে হয় এ কথাগুলো বার বার স্মরণ হচ্ছে আর একসময় আপনার স্মরণ না তাহলেও আহমদুল্লাহ এটা হচ্ছে কি ইমানের বৃদ্ধি পাওয়া ছয় নম্বর আয়াত হলো তাই না আছেহি যে এই সুরাটি মানে এই সুরাটি নাজেল হওয়ার পরে এই সুরা তাদের ইমানকে বৃদ্ধি করেছে মানুষের ইমানকে কি করে বৃদ্ধি করে হাদিসের এলেম হাসিল করা মানুষের ইমানকে বৃদ্ধি করে এই আল্লাহ বলেছেন যে ইমান মর্যাদা বাড়বে মানে কিছু জন বাড়বে আপনার ইমান বেড়েছে আপনার আমল বেড়েছে আপনার তাকুয়া বেড়েছে আপনার আখলাক চরিত্র গঠন হচ্ছে কারণ আপনি শিখছেন জন্য আমি নিজেকে সংশোধিত করবো আল্লাহ অর্থ তো করা শেষ হয়নি তোমাদের কার ইমানকে বৃদ্ধি করেছে তারপর আল্লাহ নিজে বলছে निश्चय शीर्ष पढ़े तब्बरे कुरान कर आल्ला भाषा तब मैं गभर भाव गवेशक पढ़ाशुना आल्ला की बोलते चाहसे आल्ला मानव जरूर की कल्याण रही है गहर भावान पाइपीनाफेक मुखोश खुले दिए ते लाछित अपदस्त करबुल आल मुखोश खुले दी लुकिए थे मोदी समाजे নিজে নিজেকে মুসলিম বলে পরিচয় দিয়ে এর মাধ্যমে আমি আলহামদুলিল্লাহ মোনাফিকে মুক্ত তখন কি হবে তার ইমান আরও বৃদ্ধি পাবে যে আল্লাহ আমাকে রক্ষা করেছেন নাহলে তো আমিও তো আবদুল্লা বিন ওবাই যেমন তেমন লোক ছিল না যে মোনাফিকদের বড় নেতা সে মদিনার সবচেয়ে বড় নেতা ছিল তার তো সবচেয়ে বড় হিংসা হলো যে মোহাম্মদ আবদুল্লাহাই হতে যাচ্ছে আর ওই সময় হিজরত করলেন মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলিয়া আউস খাজরাজ মুসলিম হয়ে গেল আরে মুসলিম হয়ে যাওয়া তাদের আর নবীর হিজরত করে আসাই তার স্বপ্ন চূর্ণবিচ্ছিন্ন হয়ে গেল আর মেনে নেওয়া যায় না মোটেই না তবে সরাসরি মেজরিটি আছে সেখানে মোনাফিক বেশি পয়দা হয় মুসলিম যেখানে মাইনরিটি সেখানে সাধারণত মোনাফিক পয়দা হয় না মোনাফিক পয়দা হয় না ওগুলো মোনাফেক না সরাসরি কুফির কথা বলতে তাদের কোনো ভয় নেই কিন্তু মোনাফেক ইসলামের কথা আবার তার মধ্যে ইসলাম ধ্বংস করার জন্য রাত দিন আহ প্রয়াস চালাচ্ছে একশো চব্বিশ মহান আল্লাহ তারপরে আরো বলছেন একশো তিয়াত্তর কয় নম্বর আট জি আল্লাহ রবিন বলছেন ফাক मक्कर काफेरा घोषणा करल बदरे सत्र मेरे दे मुस्लिम बदरे आशंका छोड़े आरोप आगामी बच्चे युद्ध लेके কাফেররা আবার মার উপর হামলা করতে পারে অথবা মোকাবিলা করতে হইতে পারে এবার মুসলিমদের অবস্থা খারাপ করে দিয়ে মুসলিমদের বিরুদ্ধে লড়াইয়ের জন্য ভালো একটা প্রস্তুতি নিয়েছে জামাউল হক মক্কার কাফেররা তোমাদের জন্য সেনাবাহিনী প্রস্তুত করেছে তাদেরকে ভয় করে একটু চিন্তা করো খালি নাকে এই সব কথা বলে এদের মনোবল করতে চেয়েছিল কিন্তু হিতে বিপরীত হ্যাঁ এই করতে গিয়ে কি হয়ে গেল তাদের ইমানকে আল্লাহ বৃদ্ধি করে দিলেন সাহাবাই কারণ ইমানকে আর অকাল আর বল হাসম্লাহ নে আল্লাহ আমাদের জন্য যথেষ্ট এবং আল্লাহ হচ্ছেন সর্বোত্তম কর্মবিধায়ক সব কাজের মালিক আল্লাহ আমাদেরকে কাজ করতে হবে ফলাফল রেজাল্ট আল্লাহ হাতে ফলাফল কারো হাতে নেই রেজাল্ট ফাইনাল আল্লাহর হাতে আমাকে কাজ করতে বলা হচ্ছে ইমান আমল এলেম দাওয়াত কাজ করো রেজাল্ট বরকত ফলাফল আমার হাতে নেই আল্লাহর হাতে হচ্ছে আপনি কাজ করে ছেড়ে দিন কাজটা আপনার ভালো হইতে হবে আল্লাহ বলছেন যে হাসবন আল্লাহ বলে তাদের ইমান যখন বেড়ে গেল হিম্মত বেড়ে গেল মনোবল আরো মজবুত হয়ে গেল তারা আল্লাহর নিয়ম আর ভাবে সাহসী করল না তারপরে নয় নম্বর আয়াত ভালো করে দেখবেন জি হ্যাঁ মহান আল্লাহ জি। स्वार्थ तरिया गृदी पाय तरह की तस्लिम मान अनुगत्य आल्ला आनुगत्य कर जी आल्ला जा हुम कर যখন বাড়ে তাহলে কারো কমেও যখন যেই লোকের বাড়ে তো মাঝে মধ্যে কমে বা একটু আগে কম ছিল সেই জন্যই বাড়লো হ্যাঁ যদি একই অবস্থায় থাকলে তাহলে বাড়ার কথাই বলা হইতো না করা এছাড়া তাদের ইমান কি হয় বৃদ্ধি হয় দেখেন এইখানে কোরআন শোনার কথা শুনছেন এইখানে যে ইমানটা হচ্ছে যে অবস্থা আছে কিছুক্ষণ আগে ছিল না আবার কিছুক্ষণ পর হয়তো থাকবে না থাকবে ইমান আছে ইমান নেই তার মানে ইমান আছে কিন্তু হাদিস আল্লাহর জন্য ভালোবাসা আর আল্লাহর জন্য বিদ্বেষ রাখা হচ্ছে ইমানের অন্তর্ভুক্ত আমি কাকে ভালোবাসব যে আল্লাহকে ভালোবাসে আল্লাহ রসুল সাসে ভালোবাসে আল্লাহর দিন কে ভালোবাসে আল্লাহর বান্দাদেরকে ভালোবাসে জি হ্যাঁ যে মুসলিমকে কে ভালোবাসে আমি তাকে ভালোবাসি যে ইসলামকে ভালোবাসে তাকে ভালোবাসে জি দিন কে ভালোবাসে আল্লাহর মনোতি দিনকে আমি ভালোবাসি আল্লাহ রসুলকে ভালোবাসে ভালোবাসি যে ভালোবাসে এর বিপরীত যে আল্লাহকে ভালোবাসে না আল্লা দিনকে ভালোবাসে না আল্লাহর রসুলকে ভালোবাসে না মুসলিম দিকে ভালোবাসে না মুসলিম জুলাচার চালাচ্ছে না অন্তর ইমান এটা মুখে বলাও অনেক পারলে বললাম কিন্তু কথা হচ্ছে যদি মুখে নাও বলেন কিন্তু অন্তরে এই আসল ইমানটা আগে হইতে হবে মুখে বলার আগে তার বিপরীত যদি হয় আপনার রুমে একটা মমিনো আছে একটা কাফের আছে আরে দুটোই রুম মেঠি আমার বন্ধু ওইটাও আমার বন্ধু আজকাল অধিকাংশ মুসলিমদের অবস্থাটা এমনটাই হয়েছেই আব্দুল আলেহ তিনি মাত্র তিন বছর খেলাফ হতে ছিলেন জুল অত্যাচারের যুগে একজন খালিফায় রাশেদ হইছিলেন বন ও মাইয়া থেকে তিনি হচ্ছেন ওমারিবনে सब तरग से बलाके एक घाटे नाम क्यों कार রাত দিন যে যেকোনো সময় যে কোনো জায়গায় যাক না কেন একজন মহিলা তার আল্লাহ ছাড়া আর কোনো ভয় ছিল না যে হাদিস ভবিষ্যৎ বাণী করেছিলাম যে একজন মহিলা আপনার থেকে সামদেশে অথবা এরাক থেকে সামদেশে এরাক বা এরাক থেকে আপনার বা এমন থেকে এরাক সফর করবে লো ই আল্লাহ ছাড়া কারো ভয় থাকবে না দর্শনের ভয় থাকবে না না হানির কোন ভয় থাকবে না কোন ভয় থাকবে না কিন্তু এটা বরদাস্ত করতে পারেনি তার আত্মীয় স্বজন বংশধর বানু জালেমরা দেখলো যে আমাদের শব্দ কেড়ে কুড়ে নিয়ে চলে গেল যে আমরা ভোগ করছিলাম তখন কোন একজনকে দিয়ে তার খাবারে বিষ মিশিয়ে দেওয়া হয়েছিল আর এইভাবে তিনি শহীদ হয়েছিলেন রহমতুল্লাহ আলাই বলা হয় এবং এই বিষয়ে সবাই একমত বলা হয় শুধু নয় বলা হয় কথাটি তো দুর্বল এই বিষয়ে সবাই একমত যে এই উম্মতে মুসলিম মার প্রথম মজাদ্দ প্রথম সংস্কারক হচ্ছেন খলিফায় রাশেদ আমিরুল আব্দুল আজিজ রহমতুল্লাহ আল্লাহ তারপরে সব সংস্কারক গুলি রয়েছে সব সংস্কারকের অনেকের সম্পর্কে দ্বিমত রয়েছে কিন্তু অনেকে আছেন যাদের ক্ষেত্রে একমত অনেকে কিন্তু প্রথম সংস্কারক মজাদ হচ্ছেন উমার বিন আবদুল্লা রহমতুল্লাহ আলহ তিনি খেলাফত পাওয়ার আগে পর্যন্ত তার জীবনীতি লেখা হয়েছে যে একবার যে কাপড়টা পরতেন দ্বিতীয়বার আর করতেন না এত ভোগবিলাসী ছিলেন কারণ তিনি হচ্ছেন উমার বিন আবদুল্লাহাজবিন মারওয়ান তার পোতা বা নাতি তো বাবা থেকে এত ভগবিল বিলাসের জীবন ছিল যে একটা জামা একবার পড়লে আর পড়া পড়ি না কিন্তু তিনি যখন খলিফা হলেন সমস্ত কিছু স্ত্রী কত যে ধন আর কত যে অলঙ্কার নিয়েছিল প্রথমাতে বললেন যে তুমি আমার কাছে থাকতে চাও কেন তাহলে তোমার বাবা যে এতগুলো তোমাকে বেতুল মালের সম্পদ সুতরাং সেগুলি বাইতুল মালে ফিরিয়ে দিয়ে তাহলে আমার ঘরে থাকতে পারবে সব ফিরিয়ে দিয়েছে জি তিনি সমান আলীর পরে আমাদের ওমাইয়া যুগের প্রায় শেষ দিকে কারণ একশো বত্রিশ হিচরিতে ওমাইয়া দের রাজত্ব কাল শেষ হয়ে যায় যাই কথা লম্বা না করে আসল আলোচনা শেষ করি তিনি একটা চিঠি লিখলেন কাকে আদি ইভনে আদিকে বিষয় মানে বিশ্বাসগত আকিদার বিষয় রয়েছে ও হদুদান আর কিছু হদুদ মানে দণ্ডবিধান রয়েছে এটা একটা অর্থ হদুদের আর হদুদ মানে সীমানা রয়েছে হদুদ চারিদিকে অবস্থায় চলাফেরা করতে পারেন আল্লাহ সীমানা এটাকে লঙ্ঘন করিও না তিলকা হুদুদুল্লাহ ফালাতা ক্রবুহা এ হচ্ছে আল্লাহর সীমানা এই সীমানার কাছে যেও না কারণ সীমানার কাছে গেলেই সীমানা পার করার আশঙ্কা আছে বিপদের আছে तो इसलमे कि दंड विधान रहीन मोस्त रही फामगुली के सम्पूर्ण कर लाख माल ईमान से इमान के परिपूर्ण कर लोजा गया आकीदा ठीक দার ফরোজ আজেব ঠিক আছে আল্লাহর হক ঠিক আছে মানুষের হক ঠিক আছে হদুদ আল্লাহ মুস্তাহ ছাড়ে না পূর্ণ করতে পারলো কমপ্লিট ইমান তারমান ওমাল্লামিয়া মেলা আর কেউ যদি সেগুলিতে নয় করে পুরা না করে ফরোজটা আছে কিন্তু অনেক সন্ন্যত ছেড়ে দেয় ठीक फरजे की घाटती हक ठीक है चलाफेरा आकदाओ ठीक इत्यादि फरज सब ठीक आल्ला क्षेत्र हराम देखे सोशल मीडिया जुगे हराम देखे गिमान पोरा कर हाँ इन्हने की घाटती आइ व्यक्ति पूरा करलो इन फाइन आईस बेचे बेचे दिन फाशा ओबाइ नाकूम निश्चित तुम्हारे विशद भाव वर्णना करब हतिया जाते भलो करते फरजगुल आखिर गुली भलोकर शिखे नाओ আল্লাহর হদুদ ভালো করে শিখে নাও সন্নত মুস্তাহ ভালো করে শিখে নাহলে মনে রেখো যে আমি তোমাদের সংসর্জের জন্য উদ্গ্রীব না তোমাদের সঙ্গী হওয়ার জন্য তেমন আগ্রহী না माराओ जाए तो ये को आक्षेप नहीं तुम्हारे साथ दीर्घ समय थार्ज को आग्रही ना बर आल्लर का चले जाओ आग्रह क्योंकि जो बला দেখেন একটু অসুস্থ হলে এমন কান্নায় ভেঙে পড়ে আমাকে দেখে তো মনে হয় ওদেরকে বলতেও ইচ্ছা হয় আর মাঝে মাঝে একটু একটু ইশার ইঙ্গিতে বলি কি মরতে চান না নাকি তাহলে আরে ভাই বয়স হয়েছে এটা যেন না এটা যেন না হয় কখনই এটা কার হবে যার অনেক লোক ধন সম্পদের লোক হ্যাঁ নেতৃত্বের গতির লোক হ্যাঁ दुनिया भोगे तुच्छ भोगे सामग्री लोको खनिक मताउल हायतु दुनिया कई दिन आरोप नहीं कले जाए आखिर सम्पर्क उदासीन आरोप নামে হয়তো আখেরাতে বিশ্বাসী কিন্তু আখেরাতে আল্লাহ যে মহাপুরুষ কার জাননাতে তৈরি করে রেখেছে জান্নাতের বিছানা প্রস্তুত আছে সেই বারজাখী জীবনে জান্নাতের যে ঘাণ আসতে থাকবে আমার জন্য বরজাখী জীবনে জান্নাতের নিয়ামত যে ভোগ করতে থাকব। এগুলি সম্পর্কে তেমন আগ্রহী না ওইটা নিরুপায় হয়ে কখন মরে যায় সেটা আলাদা কথা ইচ্ছা করে মরতে বলছি রে কিন্তু মনন চলে আসলে ভয় পেতে নিষেধ করছি মনন চলে আসলে তখন অসন্তুষ্ট হতে ভয় করছি নিষেধ করছি আপনাদেরকে আর আমিও মনে করি যে কখন এটা মনে করবেন না যে আরো বাঁচলে ভালো হইতো আরো বাঁচলে ভালো হইতো আপনি কি জানেন আল্লা বেশি জানেন যে এখন মরে যাওয়াটা আমার জন্য আপনার জন্য ভালো যে অনেক দুনিয়ার ফেতনা থেকে বেঁচে গেলেন আর ইমানটি আল্লাহ নিয়ে আল্লাহর কাছে চলে যেতে পারলেন সব বরবাদ করে দিল ওর সাথে অনেক ভালো যে ইমানের অবস্থা আল্লাহর কাছে তাড়াতাড়ি চলে যেত ভাল্লা ঠিক তাই বলছেন যে আমি তোমাদের সাথে বেঁচে থাকার জন্য আগ্রহী না যদি মারা যায় তো এটাও মনে করো রাখো কিন্তু যদি বাঁচি তাহলে তোমাদেরকে আমি এইসব বিষয়গুলি বিস্তারিত বর্ণনা করে শিখিয়ে দেবেন দুশো ষাট এব্রাহিম আলী সালাম আল্লাহকে বলেছে যে আল্লাহ আমাকে একটু দেখিয়ে দাও তাই যে তুমি মৃতকে কেমন করে জীবিত করো তিনি বলছেন কালা আল্লা অবশ্যই বিশ্বাস করি কিন্তু মনের তৃপ্তির জন্য প্রশান্তির জন্য তাহলে এটা কি এটা দলিল যে চোখে যদি দেখিনি আমি যে একটা মৃত জীবিত আল্লাহ করলেন তাহলে আমার ইমান কি হবে বৃদ্ধি পাবে তিনটি স্তর কোরআন আল্লাহ বলেছেন এলমুলিয়াকিন আর আইনুল ইয়াকিন আর হাকুল ইয়াকিম এই পানিটা দেখছি তা আমার কাছে এতটা নলেজ আসলো এলম আসলো আপনি তার আগের দি এটা তো আইন হয়ে গেল পানি আপনাদের কাছে রাখা আছে আর আমাকে বলছেন যে সে চিন্তা করবেন না পানি আছে চিন্তা করবেন না পানি আমার নিচে রাখা আছে দরকার পড়লে পানি আছে তা আমার কাছে আপনার কথা বিশ্বাস করেছি আমার কাছে কি হয়েছে এলমুল হয়েছে তারপরে পানিটা এখানে রেখে এখন কি হলো চোখে দেখে বিশ্বাস পানি আছে তারপরে ঠান্ডা তারপরে আমি করে দেখলাম যে পানিটা ঠান্ডা আছে যখন ওই পানি খেলাম এটা হল কি তো এখিনের বিশ্বাসের এই তিনটা স্তর আছে তো বিনা দেখাতে না দেখে বিশ্বাস করতে একজন মমিনকে আল্লাহ দেখাবেন না অদৃশ্য গাইব কেমন করে জীবিত করেন দেখাবেন না কবরে কেমন কেমন নাকির উঠায় আর বসায় কখনো দেখাবেন না কিন্তু আমার এলমুল কোরআন সন্নাতে আমি পেয়েছি সেই জন্য বিশ্বাস করেছি যখন চোখে দেখে নেবেন তখন সেটা গিয়ে যাবে আরো বেশি প্রশান্তি হবে তাই বলছেন ওয়ালা কিল্লিয়ত না কালি আল্লাহ যাতে আমার মনের প্রশান্তি হয় সেই জন্য দেখতে চাইছি যে তুমি কেমন করে মৃত্যাল আরেকজন তাকে বলছেন ইজলেস বেনা একবার বলছেন বা মাঝে মধ্যে বলতে। ইজলেস বেনা নো মিন আমার সাথে বসো বা আমাদের পাশে বসো নো মিন কিছুক্ষণ আমরা ইমানের চর্চা করি কিছুক্ষণ মানে আগে ইমান ছিল না চর্চা করি তাহলে এটার মানে কি করব। আমি কিছু বলবো তুমি কিছু বলবে তুমি কিছু শিখবে আমি কিছু শিখবো যখন আপসের দিনের কথা আলোচনা হবে তখন আমাদের ইমান কি হবে বৃদ্ধি পাবে ইমান বৃদ্ধি পাবে তো সাহাবিরা তাহলে এটাই বিশ্বাস করতেন যে ইমান কি হয় বাড়ে আর কমে দিনের কথা চর্চা করলে শিখলে ইমান বাড়ে আদিনের কথা দীর্ঘ সময় ধরে না শুনলে বা না পড়লে কমে আল্লাহ তালা বলছেন আলী ইমান ও আলী আলী একিন দৃঢ় প্রত্যয় হচ্ছে পূর্ণ ইমানে ইমান বিশ্বাস আর একইন মানে দৃঢ় প্রত্যয় জি পূর্ণ এটা হচ্ছে পূর্ণ ইমান তাহলে যার এইরকমটা হয়েছে যেমন আমি আপনি কেউ জান্ন যদি বলে জান্নার দেখলে আমার বিশ্বাসটা আরো বেশি আর না দেখলে তো বিশ্বাস কম চলবে এখনই না দেখে যদি দেখার মতো বিশ্বাস রাখেন কান না রায় যেমন চোখে দেখছি আমি জান যেমন জাহান নামের আগুন দেখছি এটা হচ্ছে কি আর না দৃশ্য বিশ্বাসী হওয়া আপনার কাছে সমান যদি এইরকমটা হয় তাহলে জানবেন যে আপনার ইমান পূর্ণ হয়েছে এইরকমই ওকাল আবদুল্লাহিনা কোন বান্ধা কোনো মানুষ তা কো আর মর্ম পর্যন্ত পৌঁছিতে পারবে না মানে আল্লাহরু তার পাপ মুক্ত তার মর্ম পর্যন্ত পৌঁছিতে পারবে না যেটা করতে গিয়ে যে কথা বলতে গিয়ে মনে দ্বিধাদ্বন্দ্ব হয় সেটা যতক্ষণ পরিত্যাগ না করে একটা কথা বলতে গিয়ে একটা করতে গিয়ে যদি দ্বিধাদ্বন্দ্ব হয় বলবো কি বলবো না কথাটা হ্যাঁ কি করবো তাহলে বোঝা যাচ্ছে যে এই কথাতে কি আছে কাজে সবাই যেন না দেখে শেখ আমি ফেসবুক আজকে থেকে একেবারে ডিলিট করে দিয়েছি কারণ দেখলাম যে পাপ থেকে পারছি না পাপ থেকে বাঁচার জন্য অনেক হয়ে যাচ্ছে কোনো মতেই থামতে পারছি না তখন একেবারে ডিলিট অনেকে বলেছে বড় ফেতনা আজটা এই ফেতনাথে থাক থাক পরে দেখো বাচ্চারা চলে আসলো বাচ্চারা চলে আসলো থাক পরে দেখো বাচ্চা নিয়ে অনেকে থাকছে চলে মেনে থাকছে ওই ছেলেটা চলে আসো হ্যাঁ তাহলে যাচ্ছে নির্জন তেমন এটা হাকিদুল তাকু আর আসল মর্ম পর্যন্ত অতক্ষণ পৌঁছিতে না যাতে মনে খটকা হয় মনে দ্বিধা দ্বন্দ্ব হয় করবো কি করব না বলবো কি বলবো না কেউ দেখে নাকি আয়াতটি রয়েছে যাতে পাঁচজন উলুল আজম দীর্ঘ প্রতিজ্ঞ রসুল কথা বর্ণনা করা হয়েছে তোমাদের জন্য আল্লাহ প্রণয়ন করেছেন মিনাদ্দ মাসা বহী নুহান যার নির্দেশ দিয়েছেন আয়াত পেশ করেছেন আয়তের তসিদ টা এখানে উল্লেখ করেছেন বলছেন তোমাকে निर्देश दी मान अन्य रसुलिम खल से बुझेल तौहिद दिन मूल विषय তহিম তার শাখা প্রশাখা রয়েছে শাখা প্রশাখার ক্ষেত্রে বিভিন্ন নবীর আহ দিনের পার্থক্য রয়েছে কিন্তু মূল বিষয় সমস্ত নবীর এক এবং এই দিন মানুষ পালন করতে গিয়ে আর বেশি হয়ে থাকে ওয়াকা আলমিন আব্বাস আর ইমিনা আব্বাস রাজি আল্লাহ আনহোমা বলছেন আতন হাজা সুরা মায় আয়াতমার আটচল্লিশ এ আল্লাহ রব আলিন এখানে বলছেন জাল নামিন আতঙ্ হাজা মিনহাজা এবং একটা পদ দান করেছি মতাদর্শ দান করেছি এর তফ সির কি রহমতুল্লাহ এর অভ্যাস হচ্ছে যখনই কোরআনের কোন আয়াত পাবেন দলিল चला मिनहज मनहज मैंने चलार पथ मतदर्श मानूष आकी क्षेत्र चले कि মনহাজ বলা বা মিনহাজ বলা হয় মিনহাজ বলা হয়েছে দুটোই চলে তো বলছেন শির আতুন মানে হচ্ছে সন্না আদর্শ শির আতুন মানে হচ্ছে কি আদর্শ আর মিনহাজান মানে হচ্ছে সাবিলান রাস্তা মতাদর্শ রাস্তা মিনহাজ মানে চলার রাস্তা যে পথে চলে তাহলে প্রথম শব্দ এসছে কোরআন কারিমে এসে আতুন আর ওর তফসির শেষ আর মিনহাজ শেষে এসছে দুই নম্বরে যার তফসির প্রথম করতে গিয়ে সাবিলান বলেছেন সাবিল হচ্ছে মিনহাজের অর্থ আর হচ্ছে। আপনার সন্নাতন মানে আদর্শ রসুর সালামের ছেড়ে যাওয়া আদর্শ প্রত্যেকের জন্য তোমাদের কি করেছি মানে প্রত্যেক নবীর শরীয়ত ছিল এবং মত আদর্শ ছিল এই ছিল আয়াত आयत ग कर लेंगल पेश कर प्रथम आयात पेश कर लेकुल जा दिए प्रमाण कर बखारहल्लाह आल इमान हम तीन ट समीमान कम एवं बाढ़े आल्ला जान हम استائیت دان کر سوندر کر تفک دان کھیت اللہ جان پورنتا دان کرین تفک دان کرام نجاز بےچے تھک توفک دان کرالا বর্রলফ্রিয়ানাশদিন রাম্মা ফোনসিল্লা রিন